আল্লাহ এটা অনেক বড় সুরাই এবং এই সুরাটা কোনো কোনো রেওয়াজতে আসছে যে ওয়াং গো সঙ্গে নাজিল হয়েছে আবার কোনো কোনো রেওয়াজ আসছে যে না এটা কয়েকবারে নাজির হয়েছে কিছু কিছু অংশ মেইনটা একবারে আসলেও আর যেহেতু আব্দুল আহমা বর্ণনা করেন উনজেল আলাহ রাসুল্লাহ তিনি যখন কোন ওনার একটা জানোয়ারের উপরে বসা ছিলেন ওনার উটের উপরে বসা ছিলেন সফরে বা মানে জার্নি করছেন এই অবস্থায় নাজরটা সুইরা মায়দাটা ওনার উপরে নাজিল হয় তিনি তখন জানুয়ারের উপরে বসা উটের উপরে বসা ফেলান উঁটটা এমন সে কি শুরু হয়ে গেছে উঁটটা এখন মানে কলাপস করবে এই অবস্থা অহির ভার আর সহ্য করতে পারছেন না। নাহা রসুল তখন উঠ থেকে নেমে গেলেন তিনি বুঝতে পারছেন যে উঠের পক্ষে আর সহ্য করা সম্ভব না অহির এত ওজন শীতের দিনে অহিন আদিব হলে রসুল উল্লাহ সাল্লা সালামের শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তো শীতের দিনে ঘাম পড়ে তাহলে কেমন ওহি কত ভারী জিনিস আল্লা তালা এই কালাম তার অনেক ওজন আছে আরেক সাহাবি পাশে বসা ছিলেন আরেকদিন শুনেছেন যে একদম পাশাপাশি বসা ছিলেন ওহি নাজির হওয়ার সময় তো ওনার হালতটা একটু ডিফারেন্ট হয়ে যায় স্বাভাবিক যান আর সহ্য করতে পারছি না মনে না আমার পায়ের হাড্ডি সব চূর্ণ হয়ে যাবে বহুত কষ্ট হজম করছি কয়েকজন মনে চাইছি পাওটা সরাই আর পারছি না কিন্তু আল্লাহ দিকে তাকিয়ে সফর করছি অহিনাজিল হচ্ছে এত মোবারক কাজ এর ফায়দাও তো আমি পাচ্ছি যে আমার শরীরের সঙ্গে লাগা আছে আর আমি যদি পাওয়ার হয়ে যায় তে মানুষের পক্ষে বহন করা সম্ভব না জানোয়ারের পক্ষে বহন করা সম্ভব না কিন্তু আল্লাহ নবীদেরকে আল্লাহ তালা সেটা হজম শক্তি দান করেছে সহ্য শক্তি দান করেছে নবীদের জিম্মাদারি কত বড় জিম্মাদারি চিন্তা করে দেখেছি আমরা কত বড় জিম্মাদারি পালন করতে হয়েছি ওইটা রিসিভ করাটাই এত পরিশ্রমের কাজ একটা কষ্টের কাজ আর কি যে গুলো নাজি হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুর আলা আর সুরাত বলতে ইদাথায় তো সুরা মায়েদা যদি একদম আখেরি নাও হয় ওয়ান অব দ্যারি লেটেস্ট আয়া খুব আয়াতগুলো এই সুরের মধ্যে আছে এই সুরাটার বিষয়গুলো কি সুরের নাম হচ্ছে সুরা মা এদা এর মধ্যে একশো আয়াত আছে মায়েদার কথা আছে মানে খানার টেবিল অথবা খানার দস্তর খান এই প্রসঙ্গে দস্তর খানের খাওয়ার একটা জিয়াফতের মা এটা সুরা আল মায়েদা। এদা বাকার কথা প্রসঙ্গ সুর আল বাকারাতে এই উপলক্ষ্যে নাম হয়ে গেছে সুরা আল বাকারা একটি শব্দ দিয়ে ওই শব্দের সঙ্গে একটা বিষয় থাকে এই উপলক্ষে আল্লাহ তালা সুরা নামকরণ করে দিয়া এই হালাল এবং সাহাবি অথবা তাবি জুবাই নাজ আনহু বলেন কাল হাজ আমি হজ করেছিলাম তারপর আমি খবর বললাম যে মা হজ করছেন আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম সাহাবিরা মাঝে মধ্যে প্রশ্ন করতেন উনি ওনার টেন্টের ভিতরে পর্দার ভিতরে থাকতেন বাইরে থেকে সাহাবিরা মাঝে মধ্যে শিখতে চাইতেন কারণ তিনি অনেক বড় না সাহাবিদের মধ্যে তাছাড়া বিশেষ করে পারিবারিক জিন্দিগি নবী করিম সাল অনেক বিষয় ঘরের মধ্যে তিনি কেমন থাকেন আহ অমরাজ আনহত এগুলো খবর জানান এগুলো খবর কে বেশি জানেন ওনার বিবিরা আর বিবীদের মধ্যে সবচেয়ে বড় ইসলামিক পন্ডিতকে আনহা এই সুযোগ পেলে ওনার কাছে কিছু জানতে চাইতু কি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি পড়িত আমা ইনাহা আুরা সুরাতি নাজালা এটা হচ্ছে অন্যতম শেষ সুরা কোরআনের যেটা নাজিল হয় ফা গত ফিহামিন ওমা তুমি হারাম পাওয়া যায় এটাই চূড়ান্ত হারাম কারণ আখের কিছু জিনিস একবার হালাল ছিল পরে হারাম হয়েছে কিছু প্রথম দিকে নাসেক হয়েছে মানসুক হয়েছে তাই না কিন্তু সর্বশেষ হুকুম যেটা আসলে হুকুমটা কি এইটা বুঝার জন্য সর্বশেষ নাজিল যেটা হয় ওইটার হুকুমটাই চূড়ান্ত ঠিক না। কোন জায়গায় যদি বলা হয় যে ওই জিনিস হালাল আর এই জিনিস হারাম দুই রকম আয়তে যদি পাওয়া যায় প্রথম আয়াতে হালাল ছিল পরের আয়াতে হারাম তো কোনটা ধরবো আমরা শেষের তা পরেরটা এক হাদিসে তিনি বলেছেন যখন ইমাম যখন বসে নামাজ পরে যদি কোনো সময় ইমামতি করে বসে বসে তোমরাও বসে বসে ইমামতি করবা বুখারি হাদিস এই বুখারি হাদিসে দেখা যায় ইমাম যদি কোনো কারণে আদুর হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন বা তিনি বসে নামাজ পড়ান দায়ের আছে তাহলে এই হাদিস অনুযায়ী মুসল্লিরা বসে নামাজ পড়বে কিন্তু আরেকটি হাদিসে পাওয়া যায় শেষের দিকে রসুল উল্লাহ সাল্লাহ অসুস্থ হয়ে পড়েছেন তিনি কাকে বললেন তুমি ইমামতি করো কাকে বলেছেন আবুকের তিনি ইমামতি করতে নামাজ শুরু করে দিয়েছেন পরে রসুল্লাহ সাল্লাহামের শরীর একটু ভালো লাগলো তিনি চলে আসলেন আসার পরে আবুকার তিনি তখনো দুর্বল রসুল সাল্লিশ বসে বসে নামাজ পড়াচ্ছেন আর আবুকার দাঁড়িয়ে দাঁড়িয়ে মোকাব্বের হয়ে ওনার নামাজকে ফলো করছেন আর জোর তকবির দিচ্ছেন আর সাহাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এখন দুই রকম হাদিস পাওয়া গেল এক হাদিসে তিনি বললেন ইমাম যখন বসে নামাজ পড়ো তোমরা বসে নামাজ পড়ো আর এই হাদিসে ওনার আমলে পাওয়া গেলে উনি বসে নামাজ পড়লেন দাঁড়িয়ে নামাজ পড়লেন এখন আমরা হুকুম কোনটা হয়। যখন তুমি দুই রকম হাদিস পাও একটা হাদিসের কথা মনে হয় আর একটা হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে তখন ওয়ান অব প্রিন্সিপালস হচ্ছে হুকুম বের করার জন্য একটা হচ্ছে যে শেষের কোনটা সেটা হলো না শেখ ওইটার হুকুম ঠিক থাকবে আগেরটা হয়ে যাবে মানসুখ সেটার হুকুম তীরে হইতে হয়ে গেছে পরে তাই আগের হুকুমটাকে রদ করে দিয়েছে তো এইভাবে শেষের হুকুমগুলো আগের তাকে রদ করে দেয় সুর আল মায়ের হুকুমগুলো এই জন্যই হবে এরপরে আমরা আসি এই পট ভূমিকার পরে আয়াতের তা সিরের দিকে প্রথম আয়তালা তাদের সাথ করছেন রক্ষা করো এগুলোকে মেনে চলো তো কোন চুক্তি করলে এগ্রিমেন্ট করলে আমরা সেটাকে যেন ঠিক রাখি চুক্তি ভঙ্গ করা কি ভালো কাজ এগুলাকে রক্ষা করে চল এই কথা বলার জন্য আল্লাহ ডাক দিলেন কি বলে ইয়া হে ইমানদার গন সাহাবি আবদুল্লাহ একজন এসেছিলেন আসার পরে কিছু ইসলাম জানতে চেয়েছেন তিনি আলেম ছিলেন সাহাবিদের মধ্যে অন্যতম বড় আলেম ছিলেন সাহাবি আবদুল্লাহ রাজি তো একজন ওনার কাছে আসছে দিন শিখবি মাসালা শীঘ্রে পছন্দ জিজ্ঞেস করবে তিনি বললেন তাকে এ হাদ ইয়া ওকে তুমি আমার সঙ্গে চুক্তি করো আমার সঙ্গে ওয়াদ আবাদ দহ কথা দাও একটা কথা আমার সঙ্গে আগে করো তারপরে তোমার কথা বলো সে কি কথা তুমি যখন শুনো কোরআনে পাকের তেলাবাদ করতে গিয়ে পড়ো অথবা কোন সময় কারোর কাছ থেকে তেলাবাদ শুনো বলা হচ্ছে কি ইয়া আয়ু হল্লা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তুমি পরবর্তী কথা শোনার জন্য তোমার কানটাকে রেডি করে রাখা অর্থ কি তুমি কান খাড়া করে ফেল এরপরে কি আসছে একটা হুকুম আসছে আল্লাহ তালা মোমেন্দকে ডেকে একটা হুকুম দিচ্ছেন হুকুমটা কি আনহু এরপরে তোমার আল্লাহ যে কথাটা বলবেন সেটা মনোযোগ দিয়ে শুনো কারণ তোমার আল্লাহ তোমাকে ভালো কথা কোনো কথা বলবেন সেটাকে তুমি গ্রহণ করো সেটা তোমাদের জন্য তোমার যেন খায়ের রয়েছে আর কোন খারাপ জিনিস থেকে অথবা কোন খারাপ জিনিস থেকে তোমার আল্লাহ তোমাকে সরে আসতে বলছেন সেটাকে গুরুত্ব দিয়ে শোনো ইয়া ই হল্লা দিনে আমনু অনেক তো পড়লাম কোন ইয়া ইহল্লাদিনে আমনু পড়ে যাবে একটু সব পড়া যাবে তারপরে আল্লাহ কি বলছেন শোনার বোঝার দরকার আছে নাকি সব তো হয়ে গেলো খালাস প্রত্যেক অক্ষরে কি পাওয়া যাবে আমরা তারা তেলাওয়াত করলাম ভালো কথা অবশ্যই কিন্তু একটু ভালো করে বুঝার দরকার না মাঝে মধ্যে যেরকম করি তার পাশাপাশি একটু একটু ধারাবাহিক তার জমা পড়া তাপসির পড়া তাপসিরে শোনা তাপসিরে বসা তাপসির বোঝা এগুলো দরকার আছে কিনা তা নাহলে এই কথাবার্তাগুলো ইমাম দাদিকে ডেকে ডেকে আল্লাহ বলছেন আর আমার শোনার কোন গরজ নেই আমি তো আমার তেলাবাদ করে শ্বাস করে দিচ্ছি খালাস তাহলে আল্লাহ তারা কথা সঙ্গে সাজা দেওয়া হলো না যারা আরব আছে ভালো লেখাপড়া করেছেন তাদের আর যারা হয়তো আমরা এতটুকু আরবি শিখতে পারিনি আমাদের ভাষা আরবি না তেলাবাদ করি সব পাবো ঠিকই তারাও কিন্তু সঙ্গে বুঝিনা তারপরেও মাঝে মধ্যে একটু বোঝার চেষ্টার জন্য চেষ্টা করা উচিত কেউ কেউ আসে জীবনেও কোরআন করে তারা জামা পড়বে না বলে এটা পড়া ঠিক না এটা খালি আলেমরা পড়া উচিত এই কথাটা খুবই অন্যায় কথা এই কথা কেউ মুখে উচ্চারণ করবেন না আল্লাহর আসতে কোরআন তাদের ভুল করলে কেউ এটা তো ভুল ধরাই দাও আমাদের লোক পৃথিবীতে নাই ভুল করে সে পার হয়ে যাবে আর ইচ্ছা করে কেউ ভুল করবে এত বড় শহর আর কেউ যদি তার নিয়তের মধ্যে গল্প থাকে ভুল করে বসে তাকে উমদ ছেড়ে দেবে না লোকেরা সতর্ক করবে যে অমুক শব্দে এই উভুল তর্জনা হয়েছে তোমরা এটা পড়ো না তো কাজে ভয়ের কোনো কারণ নাই আমাদের কোরআন এরকম জানার বোঝার চেষ্টা অবশ্যই করতে হবে তা নাহলে আমরা খুবই হতবাক হয়ে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 সবসময় আধুনিক ইমানদার ডেকে আল্লাহ একটা জরুরি ফরমান দিলেন হে ইমানদার লোকেরা বচন হচ্ছে আপনারা চেনেন আগদার কথা শুনছেন কোন সময় কিসের আগদ হয় খালি বিয়ের আগ্রহ হয় মেকার আগ্হ হয় তাই না আর কোনো আরবিতে অনেক আকদ আছে একটা আকদ হলো বিয়ে চুক্তি হয়ে গেছে তার মানে দুই পক্ষ রাজি হয়ে গেছে দুই পক্ষ কবুল বলেছে বলেছে একজন একজনকে একসেপ্ট করেছে বিয়েটাকে তারা উভয় উভয়ের জন্য স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কবুল করেছে এই কবুরের কথাটা দিয়ে তারা আকদ করেছে কন্ট্রাক্ট করেছে করেছে চুক্তি করেছে এরকম আমার এখানে দু এক ভাই আছেন চাকরি করেন ওনাকে জিজ্ঞেস করেন ওনার যে কন্ট্রাক্ট হয়েছে ওয়ার্ক এগ্রিমেন্ট বা ওয়ার্ক কন্ট্রাক্ট কাজের চুক্তিকে এটা আরব দেশে প্রচলিত আছে ব্যবসা বাণিজ্য করার জন্য চুক্তি করে আরবরা তাকে কি বলে আক্তার ব্যবসায়ের চুক্তি এরকম অনেকগুলো আকদের খবর আছে যেগুলো আহ আরব দেশে আক্ত বলা হয় আক্ত শব্দের অরিজিনাল অর্থ কি আক্তা কোরআন আমরা যে আক্ত বলি এই আক্তটা ইয়েতে আছে আপনার এখানে পাইলাম আমরা অকুদ আর এই অকুদ আবার এই আকদের বহু বচন আর ওকাদ এটাও আখ শব্দের বহু বচন বহু বচন ওকাদ কোথায় এসেছে ফিল ওকাদ সে ওকদের অর্থ কি সে আখদের অর্থ কি আকদের দুটো অর্থ একটা অর্থ হলো গিরা দেওয়া আরেকটা অর্থ দুই পক্ষের মধ্যে কোন ধরনের চুক্তি হওয়া কাগজে কলমে হয় অথবা মৌখিক হয় আর তখন গিরা দেয় গিরা দেওয়া বুঝেন রসিদে দিয়ে কি বলে গিরা দেওয়া আপনাদের এলাকায় কি বলে এটাকে বলে হ্যাঁ গাইট দেওয়া ঠিক আছে গাইড অথবা গিরা ঠিকই আছে এই গিরা দেয় এটা গিরা দেওয়ার সঙ্গে চুক্তি করা সম্পর্কটা কি গিরা দেয় কোন জিনিসকে শক্ত করার জন্য বস্তার মধ্যে ধান চাল করে এগুলোকে ধরে রাখার জন্য বাঁধ দিবেন গিরা দিবেন দুইটা জিনিসে জোড়া লাগাচ্ছেন একটা কিছু বানাবেন এখন দুইটা মধ্যে শক্ত করে গিরা দিতে হবে তাহলে করে খুলে যাবে তাহলে দেখা যায় এইটার সঙ্গে আর দুই জনের চুক্তির সঙ্গে মিল আছে না নাই আছে আসে বিয়ের মধ্যে এমন করে শক্ত করে গায়ে গিরা লাগাই দিতে হবে যেন না ছুটে সহজে মজবুত বন্ধন করে দিতে হবে এই দিনে বলো কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বন্ধন অর্থ কি গায়ে দেওয়া গিরা দেওয়া বাঁধ দেওয়া তো ওখানে ফিজিক্যাল বাঁধ তো দেয় নেই রসি দিয়ে বাঁধে নাই তো কিন্তু মনের মধ্যে ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির বিবাহ ঠিক হয়ে গেছে এই পার্টনার সঙ্গে ওই পার্টনারের চুক্তি হয়ে গেছে। এই এমপ্লয়ের সঙ্গে এমপ্লয়ারের আমলের চুক্তি এগ্রিমেন্ট হয়ে গেছে তিনি এভাবে কাজ করেন তিনি এত টাকা বেতন পাবেন এই পার্টনারশিপের বিজনেস এভাবে হয়েছে ম্যারিজ এভাবে হয়েছে তো এই যত রকমের পারস্পরিক আক আছে তোমরা সবগুলোকে মেনে চলো এই অকুদের মধ্যে বলা হচ্ছে যত রকমের ব্যবসা বাণিজ্যের হোক এরপরে কাজকর্মের জন্য হোক ব্যবসার পার্টনারশিপের জন্য হোক সারিকা কোম্পানি বানানোর জন্য হোক বিবাহের জন্য হোক যেকোনো ধরনের তোমাদের এই চুক্তি হয় পারস্পরিক লেনদেনের এগুলো আর অনেক রকমের মানুষের মধ্যে এগুলো নিয়ে গন্ডগোল লাগে নাকি লাগে না আল্লাহ আল্লাহ তারা বলতেছে এমন ভাবে পালন করো প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বে পালন করো তাহলে আর গন্ডগোল লাগবে লাগবে না কিন্তু এখানে শুধু গন্ডগোল লাগে বিয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে তারপরে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপের মধ্যে গেলে কি হয় গন্ডগোল তারপরে কাজের মধ্যে গিয়ে এমপ্লয় এমপ্লয়ারের বিরুদ্ধে অভিযোগ পারস্পরিক সেখানে গন্ডগোল এরকম বিভিন্ন চুক্তির মধ্যে গন্ডগোল মানুষের চুক্তি ঠিক রাখে না এটা বড় মানুষের জন্য নিরাপত্তার কারণ কারণ হয়ে যায় যদি এই ব্যবসায় ঠিক চুক্তি চুক্তি না মানে একজন আরেকজনকে ঠকায় একজন আজ করে জুলুম করে এটা সমস্যা না আল্লাহ তালা এগুলোকে ঠিক রাখার জন্য বলেছেন এবং এগুলাকে ভঙ্গন করলে সেটা কবিরা গুণা হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা গুরুত্ব দিলেন যে তোমরা কুদকে আকাদ কে ভালো করে তোমরা রক্ষা করো কোনো চুক্তি করলে এটাকে লঙ্ঘন করো না ভেঙ্গে ফেলো না এইটা একটা জিনিস কিন্তু এ এছাড়াও এর আরো অর্থ আছে অনেক অর্থ ওলামা কেলাম বলেছেন সব ধরনের চুক্তি এমনকি হুকুম সেগুলোকে ঠিক মতো মানা আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও আমাদের চুক্তি আছে আলাস্তু বিকুম আল্লাহ তালা আলম আরওয়াহ আমাদের রুশ সৃষ্টি করে আমাদের সঙ্গে চুক্তি করেছেন কি আমি কি তোমাদের রব আমি কি তোমাদের রব না আমাদের সবাই রূপ কি বলেছে অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব আমরা মেনে নিচ্ছি চুক্তি হয়ে গেছে এই চুক্তিটা আবার নবায়ন হয় এই বেকারে আজকে কালীবাধুর শাহাদা পড়লেন আর সাদু আল্লাহ ইল্লাহ পড়েছেন এই কথা বলে তিনি মেনে নিলেন কি আমার আল্লাহ যে হুকুম দিবে আমাকে করার জন্য আমি সব মানতে রাজি হয়ে গেছি প্রস্তুত আছে চুক্তি হয়ে গেছে না আমাদের সবার যত মুসলমান আছি আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি আল্লাহর হুকুমকে আমরা মেনে চলব এই জন্য এই চুক্তির মধ্যে আল্লাহ আছে আমাদের পারস্পরিক লেনদেন আল্লাহ আমাদের কৃত চুক্তি সেটাও আছে সে কথা অন্য আয়তে এসেছে যে আল্লাহ তালা বলেছেন আমার আল্লাহ ওই সমস্ত লোকদেরকে আল্লাহ ভৎসনা করেছেন যারা আল্লাহ চুক্তিকে ভঙ্গন করে ফেলে আর যেখানে আল্লাহ সম্পর্ক মিলিয়ে রাখতে বলে পারে তারা কর্তন করে ফেলে কেটে ফেলে তাহলে এখানে সবকিছু চলে আসলো আহ এখন ব্যবসা বাণিজ্যের চুক্তি ঠিক রাখা দরকার তার মধ্যে অন্যতম মাসে বেচা কিনা হয়ে গেছে আপনি বিক্রি করেছেন করার পরে আরেকজনে টাকা দিয়ে ফেলেছেন কেনা হয়ে গেছে চুক্তি লিখিত না হইলেও মৌখিকভাবে কিন্তু কাজ হয়ে এটা একটা চুক্তি এখন আপনি যদি বলেন আমি ফেরত দেব আপনি এটা ফেরত নেন আপনি নিতে বাধ্য কি না কি মনে করেন এর মধ্যে কথা আছে অনেক জেনারেলি আপনি চুক্তি হয়ে গেছে বেচা কেনার দান এটা ভঙ্গন করা ঠিক হবে না আপনি আবার বলবেন যে আমি মাইন্ড চেঞ্জ করবেন ঠিক না কথা দিয়ে আপনি কথাটাকে এখন ফেলে। তবে ফোকাহারা এটা লিখেছেন যদি একই মজলিস থাকে এইখানে কথাবার্তা হয়েছে এখন উঠি যাননি তাহলে এর ভিতরে বেতা কিনে হয়ে গেলেও মাইন্ড চেঞ্জ করার সুযোগ আছে এটাকে বলে ফেয়ারুল মজলিস এখন আপনি উঠে দেন নাই তিনি উঠে দেয়নি তে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য এখনো চান্স আছে মাইন্ড চেঞ্জ করা তার দলিল হচ্ছে একটি হাজি আল বাই বি করেছে দুই পক্ষ একজনে খরিদ করেছেন একজনে বিক্রি করেছেন তারা তাদের যদি মাইন্ড চেঞ্জ করতে চায় উভয় রাইট আছে না সরি আমি আমি বিক্রি করবো না আমি মাইন্ড চেঞ্জ করে ফেললাম অথবা আমি খরিদ করব না আমি নিতে চাই না এটা উভয়ই এই মজলিসে থাকা অবস্থায় দিতে পারবেন ফেরত দিতে পারবেন অথবা উদ্যোগ করতে পারবেন এতটুকু পর্যন্ত অ্যালাউ করা আছে যেই মজলিস থেকে উঠে গেলেন আর অ্যালাউ করার সুযোগ নাই তাহলে চুক্তিটা ভঙ্গ করে ফেললেন আল্লাহ তালা বলছেন চুক্তি করে ফেলে সেটা রক্ষা করে সেটা রক্ষা হলো না গুনা হয়ে যাবে পরের অংশে তাহলে এই ছোট্ট দায়ের জায়গার মধ্যে ইয়া ইহীন আহমিল ওকুদ এই কথাটা কয় শব্দে এক দুই তিন চার পাঁচ শব্দ কিন্তু অনেক কথা আছে তাই না আরো একটি কথা বাকি রয়ে গেছে আমি এক্সাম্পল নিয়ে চুক্তি সেটা এর চুক্তি চুক্তি নাই সেখানে সেখানে আছে আল্লাহর কাছে পানা চাওয়ার কথা আছে আল্লাহ তালার কাছে যিনি অনেক ক্ষমতার মালিক সেই আল্লাহর কাছে চাচ্ছি এই মাধ্যমে বলি যে যারা যে সমস্ত বুড়ো মহিলাগুলো যারা জাদুকর এই জাদুকর মহিলাগুলো সুতার মধ্যে রশির মধ্যে পড়ে পড়ে জাদু মন্ত্র পরে যে ফু দেয় জাদু শেহর করার জন্য এগুলার দুশ্মণি থেকে আল্লাহর কাছে পানা চায় অমিন সার রে হাসিদিন আর সব হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানা চায় তাহলে জাদুকররা যারা জাদু করে জাদুটনা করে বান করে ব্ল্যাক ম্যাজিক করে তারা কিছু পড়ে পড়ে ফু দেয় ফু দিয়ে গিরা দেয় গিরা দেয় করে নবী করিম সাল্লাকে জাদু করেছে কয়টা গিরা দিয়েছে এগারোটা গিরা দিয়েছে এখন জাদুটনা যারা শেখায় বিভিন্ন জায়গায় সুতরা গিরা দিয়ে বিভিন্ন জায়গায় তারা এই সময় জাদুর কিছু স্টাফ আছে ব্যবহার করে তো ওই গেরার থেকে এটা আসছে আর কি কারো কারো সবে যে ওখানে কিসের চুক্তি কথা বলা হয়েছে ওই গেরাটা অন্য জিনিস আর এখানে যে কথা আলোচনা হচ্ছে মাইদা আল্লাহর সঙ্গে আমাদের কৃত ওয়াদা এবং চুক্তি আমরা আল্লাহর কথা মানব তিনি আমাদের মাবুদ আমরা আল্লাহ ইবাদত করব। আর আমাদের সার্বিক লেনদেনে একে অপরের সঙ্গে যে বিভিন্ন সামাজিক চুক্তিগুলো হয় এগুলোকে আমরা ঠিক কথা মানব এরপরে পরে অংশে এবার আল্লাহ তালা বলছেন আল আলমায় অনেক হালাল হারামের ফতুয়ার কথা ফেকারের কথা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন খাবার থেকে শুরু করেছেন ও হেলা কুম্লামাই রি সই তোমাদের প্রতি যে আনামগুলো আছে পশু পাখি যেগুলো হালাল আছে যেগুলো ক্যাটল বলা হয় এগুলোকে আরবিতে বলে আন আম কিছু পশু পাখি যেগুলো আমরা মানুষ সাধারণত খায় এগুলো তোমাদেরকে হালাল করে দেওয়া হল আর আম সব পশু পাখি হালাল করা হয়েছে আর আন আমের ভিতরে কোন কোন পশু পাখি ঢোকে পশু মেনলি পাখি না এই পশুর মধ্যে কতগুলো পশুর লিস্ট আছে এই লিস্টের মধ্যে যেমন আরব দেশে যে পশুগুলো আসতো সেগুলো উঠ ছিল আল এবেল ওয়াল বাকার ওয়াল রানাম এক নম্বরে উঠ দুই নম্বরে গরু গাভী জাতীয় তিন নম্বর হচ্ছে গানাম গানাম বলতে ছাগল এবং ভেড়া উভয়টাই বা দুম্বা এই জাতিটা কিছু আছে তা আর গরুর ভিতরে এবেলের মধ্যে জামুস মহিষ চলে আসে আবার গান মধ্যে অনেক ব্যাখ্যায় হরিণে চলে আসে যেমন আজ হমর এরকম এই জাতীয় কয়েকটি প্রাণী আছে যেগুলো সাধারণত মানুষ মানুষের খাওয়ার উপযুক্ত যেগুলো ফিতরা সমস্ত নবীদের সরিয়াতে মানুষের সমাজে খাবার হিসেবে এটা মানে ইউনিভার্সালি অ্যাগ্রিড এগুলো কি কি গরু ছাগল ভেড়া উঠ এগুলি সাধারণত দেবের অনেক মানুষের পৃথিবীর বহু ধর্মের লোকেরা বহু জাতির লোকেরা খায় আর কিছু কিছু প্রাণী আছে যেগুলো কিন্তু সাধারণত অনেক জাতির লোকেরা খায় না কিছু কিছু লোকেরা খায় যেমন ঘোড়া খায় সবাই না এদেশে গরুর মধ্যে ঘোড়ার গোস্ত ঢুকিয়ে দিয়েছে সেটা নিয়েছে কি আমার হয়ে গেল কিন্তু কোনো কোনো দেশ লোকেরা ঘোড়ার গোস্ত খায় আসলে সাধারণত মানুষ খাদ্য হিসাবে চলে না তারপর কোন কোন দেশের লোকতে তো কুকুরও খায় তো কোরিয়ার লোকেরা কুকুর খাওয়ার জন্য পাগল চায় লোকেরা বানর খায় ওরা কোনটা না খায় আল্লাহ ভালো লাগে হ্যাঁ যোগ পোকা তাকে যাতে সব ফ্রাই করে ফেলে সবই সাদা লাগে অসুবিধা কি তাদের রুচিটা এরকম কিন্তু আল্লাহ তাল্লা মানুষকে কিছু রুচি দিয়েছেন নবীদের আল্লাহ আবার আমি হালাল করে দিয়েছি খাবার জাতীয় যে জানগুলো খাওয়া যায় সেগুলো হালাল করে দিয়েছে আন আম আন আম বলতে ক্যাটল ইংলিশে যেটাকে বলে এবং এটা খাবার যে জন্য উপযুক্ত যেগুলো এগুলোই মোটামুটি মানব সমাজে প্রচলিত আর তোমরা কেউ যদি আবার ইয়ে করছো আন্তম হরম এহার হালাতে আস ওই সময় গিয়ে যদি আবার কেউ প্রাণী শিকার করা হরিণ শিকার করলে অথবা গন্ডগরু স্বীকার করলে অথবা বন্য গাধাও খাওয়া যায় পালিত গাধা খাওয়া যায় এগুলো হালাল ছিলা স্বীকার করে তারা খেত কিন্তু সেগুলো মোহারেম অবস্থায় শিকার করা যায় যাচ্ছে এহেরামের খালাতে না তো ছাড়া অন্য সময় শিকার করে তোমরা খেতে পারবে শুধু এহেরামের সময় নিষেধাজ্ঞা আর ইল্লা আলাইকুম যেগুলো তোমাদের মধ্যে সরাসরি আমি হারাম নিষেধ করে দিয়েছি সেগুলো খেতে পারবা না ওগুলা দ্বারা করোনা পরে আসবে তোমাদের হারাম করা হয়েছে মৃত জানোয়ার তারপরে যেটা মরে গেছে জবাই করার আগেই জবাই করার আগে যদি গরু মরিদা খাওয়া যাবে না যদিও গরু অরিজিনালি হালাল ওয়ালাহামুল খেঞ্জির আর শুক্রের গোষ্ঠাতে কোনো অবস্থাতেই না তারপরে প্রবাহিত রক্ত শরীরের যেগুলো আল্লাহ সেগুলো যেগুলো বিভিন্ন রকমের মূর্তির নামে তাদের মাহুদের নামে জবাই করা হয় সেগুলোকে খাওয়া যায়েজ নাই এগুলো ছাড়া বাকি এই পশুগুলোকে আল্লাহ তালা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন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 দায়িত্ব আল্লাহ তাল নাকি মানুষে মিলে ভোট দিয়ে ঠিক করবে কোনটা খাওয়া জাহাইজ হবে মানুষের এই ধরনের কোন গণভোট নেবে নাকি না এটা দায়িত্ব আল্লাহ তালা সেই কথা আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন লাহুল যা দেওয়ার দায়িত্ব শরীয়তের হুকুম গুলো তিনি করবেন অনেকেই প্রশ্ন করে আচ্ছা শুকুর কেন নিষেধ করা হলো নন নরসিমরা প্রায়ই প্রশ্ন করে শুকুর খাওয়া হারাম হয়ে গেল কারো তো কেউ কে এটার উঠতে পারে শুকুরের মধ্যে অনেক কিছু উল্টা পাল্টা জিনিসপত্র আছে বলে যে ওগুলো তো আগের জমান ভালো কোনটা আমাদের জন্য খারাপ অন্য আয় তিনি বলেছেন রসুল পাঠান কেন নবী রসুল ডিউটি কি নবীর ডিউটি হচ্ছে তৈ বা ভালো ভালো জিনিসগুলোকে তোমাদের জন্য হালাল কি বলে যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো হবিফ জিনিস এগুলোর মধ্যে খবর কি আছে এগুলোর মধ্যে নাফাকি কি আছে সেগুলো আল্লাহ ভালো জানেন কোন কোন খাবার মানুষের দেমাগের মধ্যে খারাপ আসর করবে এগুলোকে আল্লাহ খারাপ না হলে ওগুলার মধ্যে আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ মুসলমানদের কপালে আল্লাহ রেখেছেন ভালো জিনিস রেখেছেন আর যাদের কপালে ইসলাম নাই তাদের কপালে কি আছে খাবার খবিস জিনিস তাদের কপালে আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ ভালো জিনিসগুলোকে চুজ করেছেন এই কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না তিনি যেটাকে রাইট মনে করেন যেটা থেকে চান সেটার হুকুম তিনি দান করেন এই হুকুমের ইতিয়ার আল্লাহ তালা আর কারা হুকুমের এখতিয়ার নাই হুকমুল কাহাব সীমাবদ্ধতা আছে না নাই আসে কত বুদ্ধিজীবীরা উল্টো পাল্টা কথা বলে দুনিয়া আখরা সব বরবাদ করে দিচ্ছে বুদ্ধিজীবী হয়ে বসে আছে বুদ্ধিজীবীরা নিজের ক্ষতি করে বা সে নিজের আশা নষ্ট করে ফেলছে যাহার নামে চলে যাচ্ছে তো তাদের এত এত চিন্তা করা এত বোঝা এত জ্ঞান রাখার ক্ষমতা কি তাদের হবে যে আল্লাহ রাবুল্লা আলম আলীম যিনি কিছু সম্পর্কে অবগত সবজান যিনি তার পক্ষেই তো কোনটা ঠিক কোনটা ঠিক নয় এই ফয়সালে দেওয়া উচিত তাহলে আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে কোন জিনিস কোন ভাবে করা উচিত এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাশি তার ফর্মুলা আমরা অনুসরণ করা উচিত আমাদের নিজেদের রুচি মতো আমরা নিজেরা উন্নত রাষ্ট্র ব্যাবস্থা কয়েক করবো আল্লাহ সেটা কি উন্নত হবে না অনুন্নত হবে সেটা আরো অনুন্নত সেটা আরো বরবাদের দিকে আমাদেরকে নিয়ে যাবে এরপরে আল্লাহ তালা দুই নম্বর আয়তের হুকুন দিচ্ছেন আল্লা এগুলোর হুরমত কে লঙ্ঘন করো না শাহের কি জিনিস একটু পরে আমরা বলবাহ শাহরাল হারাম আর যে হারাম মাছগুলো আছে এগুলার হুরমত এগুলার সম্মান তোমরা লঙ্ঘন করো ওলাল হাদিয়া ওলাল কালায় যে সমস্ত জন্তু জানোয়ারকে নিয়ে আসা হয় কোরবানি করার জন্যে অথবা যেগুলোকে কোরবানির করার লক্ষণ ঝুলিয়ে দেওয়া হয় এইগুলোকে তোমরা নষ্ট করো এগুলোকে তোমরা লঙ্ঘন করো না এই আয়তে যাওয়ার আগে উহাইল্লাহ বাহিমতুল আহ আমের দ্বারা যে তোমাদের জন্য এই সমস্ত পশুগুলোকে খাবার পশুগুলোকে হালাল করা হয়েছে এই প্রসঙ্গে তার ফিরে কোনো আলাহাতি বতনে উম ইদা দ কোন জন্তু জানোয়ার যদি তার গর্বে সন্তান এসে থাকে এমন যেমন গরু তার পেটে বাচ্চা আছে এরকম ছাগল এরকম ছাগল জবাই করেছে বাচ্চা এখন বাচ্চা দের হয়ে গেছে এই বাচ্চা তো কি করা এটা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না খাওয়া যাবে না মরব্বি বলতে এরকম সমস্যা হয়েছে ওরা আরো সময় আগে খেতেন এগুলা জাহিদি জমাতে সময় তারা এটা খুব মজা করে খেত এটা মধ্যে স্বাদ আরও বেশি নাকি যেমন মুরগির পেটে ডিম পাওয়া যায় না মজা বেশি লাগে কি না খাওয়ার পশুর প্যাটে ওগুলোকে তারা এরকম মজা করে খেত এখন সাহবা কেরম জিজ্ঞেস করলেন ইয়ার্লা ইন্দ্রান হারুন না কাতা ও নাক বাহুল বা আমরা কোন সময় জবাই করি বকরি জবাই করি ছাগল জবাই করি গরু জবাই করি ফিপৎ জমি বাটির মধ্যে বাচ্চা থাকে আনুল কি বলে ফেলে দিব না আগের মতে খাইতে থাকবো তোমাদের মনে চাইলে রুচি কুলাইলে খেয়ে ফেলো খাইতে পারবা গায়েজ আছে খেয়ে ফেলা তাহা উন্মিহী এবং এটা হালাল হয়ে গেছে ওইটাকে আলাদা জবাই করা লাগবে না তার মা কে জবাই করার কারণে যেভাবে মায়ের গোষ্ঠটা হালাল হয়ে গেছে পেটে থাকার কারণে বাচ্চাটাও হালাল হয়ে গেছে আর আমরা এটাকে খাইতে খুব পছন্দ করি এখন ওখান অবশ্য মুরব্বী ঠিকই বলেছেন আবার খাইতে রুচি কুলাবেনা আপনার রুচি কুলাবে না বোঝা গেছে অনেকদিন আমাদের রুচি কুলায় না হ্যাঁ না আপনি কেউ আছে বোয়াল মাছ খাইতেই না। কেউ আছে গজার মাছ খেতে পারেনা আসেনা এরকম তো অন্যের এখন হালাল আছে শরীরে কিছু করার নাই এবং আরেকটি হাদিসে এসেছে যখন মানে তার প্যাটে যে বাচ্চা জানোয়ার আছে তার জবাইও ও অটোমেটিক্যালি হয়ে গেছে হালাল হয়ে গেছে সেটাকে আল্লাহ জবাই করতে হবে না এই হুকুমটা এখান থেকে পাওয়া গেল এরপরে দ্বিতীয় হুকুমে আসছে যে আল্লাহ তারা বলেছেন যে তোমরা আল্লাহর হুকুমকে রঘন করো না এখন এই আল্লাহ বলতে আল্লাহর বলেছেন আব বলে হাজের মধ্যে যে সমস্ত কাজ গুলো আমরা করি যে সমস্ত জায়গায় এ বাদত করি ওগুলাকে শায়ের বলা হয়েছে যেমন কোরআন শরীফ আল্লাহ তালা কি বলেছেন সাফা মারোয়া সম্পর্কে ইন্না সফাওয়াল মারোয়া তামিন এই আয়াতটা পড়া শূন্য তাই না সে আয়াত কি আছে সাফা এবং মারোয়া হচ্ছে আল্লাহ তালার সাহের এই হজের মধ্যে করণীয় অন্যতম একটা সিম্বল সিম্বল অফ আল্লাহ একটা বড় ধরনের চিহ্ন আল্লাহ তালার সান শকতের এই দিনের সঙ্গে সম্পর্কিত আল্লাহর ঘর তোমার একটা বড় ধরনের আল্লাহ মানে দিনের প্রচন্ড একটা আকর্ষণ অন্য তোমার প্রধান একটা নিদর্শন জমজম আরেকটা নিদর্শন সাফা মারোয়ার ইতিহাস আছে সেটা আরেকটা নিদর্শন এরকম মীনা গেলে মুজদালেফায় গেলে আরাফাতে গেলে সেগুলো প্রত্যেকটি কি সাহের হদের জিনিসগুলো কোরবানি জানোয়ার কোরবানি করা এটা হজের কাজগুলো গুলো আবার কোন কোন বলা হয়েছে যে এই করে শুধু হজের গুলা না আল্লাহ হালাল আল্লাহ হুকুম হজের এই কাজগুলো করা যেমন আল্লাহর হুকুম দিনের তিনি যেটা হালাল দেখেছেন যেটা হারাম করেছেন এটা ফরজ করে দিয়েছেন যেটা ওয়াজিব করে দিয়েছেন যেটা হারাম করে দিয়েছেন এগুলো থেকে দূরে থাকা এই সব হুকুমকে মানাই হচ্ছে যে আল্লাহ এই সমস্ত সাহায়ের তোমরা এহতেরাম করো রক্ষা কর এগুলোকে ভঙ্গন করো না কেউ যদি হারামের দিকে চলে যায় আল্লাহর হুকুম কে ভঙ্গন করলো লঙ্ঘন করলো আবার শাহরের হারাম চারটি হারাম মাস আছে এই চারটি হারাম মাসের একটা আলাদা হুকুম আছে চারটি হারাম মাসের শরিয়াতে চান্দ্র মাস কয়টা বারোটা এই বারো মাসের মধ্যে চারটি মাস কে আল্লাহ হারাম ঘোষণা করেছে বৎসরে হচ্ছে বারো মাস মিনহা আর বা আতুন হরম তার মধ্যে চারটি হচ্ছে হারাম মাস মু তিনটি একদম কাছাকাছি এক পাশে আছে একসঙ্গে আছে এই তিনটা কোনটা দুল কাদা দুল হাজা ওহার তিনটা পাশাপাশি একসঙ্গে আল্লা বাইনা জুমাদা শাহবান জমা দুল সানিয়া আর শাহবান এর মাঝখানে কোনটা রাজব এ রাজব ওইখানে আরেকটা মাঝখান দিয়ে একলা আছে আর এদিকে তিনটা একসঙ্গে আছে এই চারটি মাস এটাকে বলা হয় আশ হরুল হরুণ হারাম কি এই হারাম এই সময় লিহ এই চারটি মাসে কোনো যুদ্ধ শুরু করা হারাম মুসলমানদের সঙ্গে যদি অন্য কর্মের যুদ্ধ হয় তারা যুদ্ধটা নিজেরা শুরু করবে না এই হারাম মাসে হ্যাঁ তাদের উপর আক্রমণ করলে তখন তো জবাব দিতে হবে এই চারটি মাসের হুকুমকে আর লঙ্ঘন করত এবং তারা চিন্তা করতে এক কবিলের সঙ্গে আরেক কবিল যুদ্ধ লাগছে বলে এখন তো রজব মাস এবারে আমরা সিদ্ধান্ত নেই আমরা এবারে রজব মাসটাকে ডিফার করে দুই মাস পরে নেব এখন আমরা যুদ্ধ করে ফেলব তে এগুলো তারা করত।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 সবসময় আধুনিক